মানবতার সমাধান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 আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শ হাদিসের এই অমূল্য ভুবনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা ইমাম নবীশঙ্করিত চল্লিশ হাদিসের আজকে এই গ্রন্থের উনচল্লিশ নম্বর হাদিস পাঠ করব এবং এ হাদিসের অনুবাদ ও প্রয়োজনীয় জ্ঞাতব্য বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল প্রার তিনটি বিষয় একটা হল আলহা তারা যদি ভুল করে কিছু করে অনিসিয়ান অথবা ভুলে যায় অমাস্তুক রিহ আলাই এবং তার উপরে যদি কোনো জবরদস্তি করে জোর করে কিছু করানো হয় এ তিনটি কারণে একটু যদি কোনো অপরাধ সংগঠিত হয় আমার উন্মতের প্রতি অ্যাহসান করে সেটি কঠিন পাখড়াও করবেন না এ হাদিসটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষের উপরে বা এই উম্মতের একটা বিশেষ বৈশিষ্ট্য যে তাদের উপরে কোনো প্রকার কাঠিন্যতা জবরদস্তি চাপিয়ে না দেওয়া আর হামিন দয়াময় আল্লাহ আখরি জমানা নবী মোহাম্মদুরসোল্লাহ সলাল্লাহসাল্লামকে সর্বশ্রেষ্ঠ রসুল করেছেন তার উম্মতকেও এইরকম মর্যাদা দিয়েছেন যে তাদের হায়াত হবে কম কিন্তু তারা সবচেয়ে বেশি সংখ্যায় বেহেসতে প্রবেশ করবে এজন্য দুনিয়াতে তাদের চলন্ত পথে আমল করতে গিয়ে ময়ামেলাতের ক্ষেত্রে তারা যদি কোনো ভুল টার্গেট করে ফেলে অথবা ভুলেই বসেছে মনে নেই অথবা তার দ্বারা জবরদস্তি করে কোনো কাজ করিয়ে নিয়েছে সে বিষয়ে তার হুকুম কী হবে আল্লাহ সুহান তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লি ওসাল্লামের সৌজন্যে উম্মতের উপর থেকে এর কাঠিন্যতাকে দূরীভূত করে দিয়েছেন এর দ্বারা স্পষ্টত প্রমাণ হয় যে এই হাদিসের মূল প্রতিপাদ্য বিষয়ে হচ্ছে ইসলামের কাঠিন্যতা দূর করা অর্থাৎ ইসলামে কোনো প্রকার কঠিন কিছু নেই ইসলামের সকল কিছু আল্লাহ সহজ বুদ্ধ আল্লাহ বলছেন আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি কেউ কি আছে চিন্তাশীল কেউ কি আছে বুঝবে তাহলে এতেই স্পষ্ট বুঝে যায় ইসলাম আমাদের জন্য সহজ করে দিয়েছে এই হাদিসটির গুরুত্ব সম্পর্কে মাহাদিস রাম অনেক চমৎকার বক্তব্য দিয়েছেন তাদের মধ্য থেকে অ্যাক্টিভ হাদিসকে শরীয়তের অর্ধাংশ বলে অবিহিত করা সংযত হবে বলে অনেক আলিম বলেছেন এতে অনুমান করে নেন যে এই হাদিসটি কত গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে আল্লা সুবহান হুয় তালা তার প্রিয় হাবিবের উন্মতের প্রতি কী দয়া করেছেন তা প্রথীয়মান হয় বিশেষ করে আল্লাহ হাবিবের প্রতি যে অনুগ্রহ করেছেন তা অতুলনীয় যে সমস্ত অনুগ্রহ করেছেন সেগুলি তুলনা করা যাবে না এই মানে মুসলিম শরীফ একখান হাদিস আসছে আবু হরে রাহু বলেন্লাহর প্রতি যখন নাজিল হল وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبكُم بِهِ اللَّهُ أَسْمَاؤُ الجَمِيعِ اكْتُسْتُ رَمَالِكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ তোমরা তোমাদের মনের কিছু কথা যেগুলি তোমরা প্রকাশ করো অথবা তোমরা গোপন করে রাখো يُحَاسِبكُم بِهِ اللَّهُ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ অথবা দুঃখায়িত সবগুলি তিনি ধরবেন ইচ্ছা তিনি ক্ষমা করে দেবেন যাকে ইচ্ছা তিনি শাস্তি দেবেন অল্লা তিনি সকল বিষয়ে পরাক্রমশীল তখন এই আয়াত নাদিল হওয়ার পরে সাহাবাদের মধ্যে কঠিন মনে হলো যে আমরা মনের ভিতরে কোনো জিনিসের উদ্রেক হবে কোনো কিছু আমরা করব আর সেটা প্রকাশ করব অথবা গোপন রেখে দেব সবগুলি যদি আল্লাহ أما دركي دورين شغل أما دركي مؤخزة كورين أما دركي پاكلاو كورين تولي أمره كي كولي جاب ترى رسول صلى الله عليه وسلم كتشي نوت جانوها يبوشلين أما دخلين يا رسول الله كلفنا من الأعمال ما نطير أمره أمون كي شو عمل كرار جنو دايتو طبطه يسي جاقل يأمر باري جمن صلاة صيام جهاد صدخة وقد انزلت عليك هذه الآية ولا نطيقها আপনার প্রতি এই যে আয়াত নাদিল হয়েছে যে আয়াতের ভিতরে যে বক্তব্য দেওয়া হয়েছে সেটা তো আমরা পারবো না সেটা আদায় করা আমাদের পক্ষে সম্ভব হবে না ফখান রসুল্লাহ তখন রসুল সাল্লাহআসাল্লাম বললেন তোমরা কি ওই আহলে কিতাবদের মতো বলতে চাও সামেয়না ও আসাই না শুনলাম না ফরমানি করবো না তোমরা বলো যে আমরা শুনলাম আমরা আনুগত্য করবো অফরান হে আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমা বৃক্ষা করি হে আমাদের রব তোমারই কাছে আমাদের ফিরে যেতে হবে আমাদের প্রত্যাবর্তন স্থল তোমারই দিকে এভাবে রসুল্লা আলহিউসাল্লাম তাদেরকে যখন উৎসাহিত করলেন তাদের এই উৎসাহ এবং তাদের প্রতি যে আল্লাহর দয়া পরবর্তী আয়াতার আল্লা রবুল্লা আলমী নাজিল করে বললেন যে আল্লাহর রসুল তার প্রতি যা নাজিল করা হয়েছে এবং মমিনগন তার প্রতি তার রবের পক্ষ থেকে জানাজিল করা হয়েছে সবগুলির প্রতি ইমান এনেছেন কল্ল আহ মানাবিল্লা তারা সকলই আল্লাহর প্রতি ইমান এনেছেন ও মালা তার ফেসদার প্রতি ও কুতুবীহি তার কিতাব সময়ের প্রতি ও প্রতি হি তার রসুল গুণের প্রতি এবং আমরা কোনো রসুলের ভিতরে পার্থক্য করি না অর্থাৎ সকরি যে আল্লাহর প্রিত রসুল সেটা আমরা বিশ্বাস করি এর মাধ্যমে এই ঘটনাটি লম্বা এর মধ্যে মে দেখা গেল যে আল্লাহ রব্বুল্লাহদমিন এই উন্মতের জন্য সহজ করে দিলেন এবং তাদের জন্য শিখিয়ে দিলেন দয়া যে হে আল্লাহ তুমি আমাদের উপর এমন দায়িত্ব চাপিয়ে দিও না তুমি পাকড়াও করিও না আল্লাহ রব্লা আলমিন পথ সহজ করে দিলেন এতে স্পষ্ট প্রমাণ হয় উম্মতের প্রতি আল্লাহরবুল্লাহ আলামিন কত দয়াশীল এই উম্মতের জন্য কত অনুগ্রহ এখানে তিনটি শব্দ বলা আছে একটা হচ্ছে আল খাপা আরেকটা হলো আর আরেকটা হলো যে আল ইকর একটা হচ্ছে ভুল আর আরেকটা হচ্ছে স্মরণ না থাকা ভুলে যাওয়া একটা হচ্ছে জবরদস্তি করে কোনো কাজ করা ভুল করে কোনো অন্যায় যদি কেউ করে তাহলে এই অন্যায়ের দুটি দিক থাকে একটা হচ্ছে এর আল্লাহর কাছে যে পাপ করেছে আল্লাহর হকুম লঙ্ঘন করেছে এই ভুলের কারণে যদি হকুম লঙ্ঘন করে থাকে আল্লাহ আরবুল আলামিন তাকে মাফ করবেন কিন্তু তার যে বিধান তার হকুম সে হকুমটির ভিতরে পার্থক্য রয়েছে যেমন কেউ যদি কোনো মুসলিমকে ভুলক্রমে হত্যা করে ফেলে অর্থাৎ সে অন্য কিছু করতে চাইছিল কিন্তু ভুলে গিয়ে কোন মুসলিমের উপরে পড়ে গেছে এবং মুসলিম নিহত হয়ে গেছেন এই ক্ষেত্রে তার হকুম সে তো এটা খাতাহ ভুলক্রমে হত্যা করেছে اجن اللہ رب العالمین سورہ النساء بنا نبی عمران رہتے বলছেন ومن قتل مؤمنا خطئا كوجدي بھول ক্রমে কোন মুমিন কে হত্যা করে فتحرير رقبه مؤمنه وديه مسلمه الى ahli তাহলে সে কি করবে এই ভুলের কারণে অর্থাৎ সে একজন মুসলিম কে হত্যা করেছে আর হত্যার বদলে কিন্তু এখানে আল্লাহ রবুল্লা আন বলছেন যে ভুল ভুলক্রমে হত্যা করেছে সেজন্য সে একটা মুক্তিপণ দেবে এবং সে তার দিয়ত তার পরিবারকে আদায় করে দেবে এবং একটা মৌমিন যে দাস তাকে আজাদ করে দেবে এতে আল্লাহ রবুল্লাহমিন এহসান করলেন দয়া করলেন যে ভুলক্রমে সে করে ফেলেছে এজন্য তার শাস্তি লাঘব করে দিয়ে তার জন্য শুধু মাত্র ওই পরিবারকে কিছু দিয়ে দেওয়া একটা দাসমুক্তি এই সহজপথের মধ্য দিয়ে তার জীবনটা বাঁচিয়ে দিলেন শুধুও দর্শক বৃন্দ সলাতের সময় ভুলে যাওয়া আরেকটা এটা হলো নিসিয়ান এটাকে বলে নিসিয়ান অর্থাৎ ভুলে যাওয়া কেউ আপনার সলাতের সময়টা ভুলে গেল অথবা সলাদ পড়তে হবে সে ঘুমাইয়ে গেল কিন্তু তার চেতনা ছিল পড়ার ক্ষেত্রে যে যে ভুলে গেছে আল্লাহ রবুল্লা আলমিন্তু সলাতকে তার উপরে ফরজ করেছেন খিতাব কুথা বলছে ইন্না সলা মেনা খিতাব আল্লাহ রব্ব আলমিন অক্তভিত্তিক তার উপরে সলাত ফরজ করেছেন কিন্তু অক্তের সীমা পার হয়ে গেল সে আদায় করতে পারলো না বেমালম ভুলেই গেছে তার স্মরণ নেই অতবা সে ঘুমিয়ে গেছে কী করে সে স্মরণ করবে এই অবস্থায় আল্লাহ রব্বুল্লা আলমিন তার এই যে সময় অতিক্রম করা একজনও তাকে যে কুফুরির দরজা থেকে আল্লা মুক্ত করে দিয়েছেন শুধুমাত্র মহানবী মোহাম্মদুর রসোল্লাহ সালামের কথা যে ব্যক্তি সলাৎ ভুলে গেছে যখনই স্মরণ হবে তখনই সলাদটা আদায় করে নেবে যখনই স্মরণ হবে তখনই তার সলাদটা সে আদায় করে নেবে অর্থাৎ কেন যখন সে ভুলে গিয়েছিল ভুলটা আল্লাহ ক্ষমা করবেন কিন্তু স্মরণ হওয়ার পরে আর বিলম্ব করা যাবে না এই জন্য এই কারণে তার উপরে কোনো সল্লা আয়াত করে বললেন চোদ্দ নম্বর আয়াত তোমরা সলাত আদায় করো আমার স্মরণের নিমিত্তে কাজই যখন স্মরণ ছিল না সে সময়টি আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন কিন্তু যখন স্মরণ হয়ে গেল তখনই তার উপরে আবশ্যক হয়ে গেল তাৎক্ষণিক আদায় করা বিলম্ব না করা এটা হলো এক নম্বর দিক দুই নম্বর হলো রসুলসলাল আরিম বলছেন মুসিম শরীফের হারিস ম্যানাসিয়া সোলাথান কেউ যদি না আমাদের সময়টা ভুলে গেছে অথবা ঘুমিয়ে গেছে এই যে ভুলে যাওয়া ঘুমিয়ে যাওয়া ঘুমের কারণে সে সলাদটা ধরতে পারে নাই ধরে নিন সে জোহরের ছলাট আদায় করে ঘুমিয়ে গেলো দেখা গেলো আসরের নামাজটা সে ধরতে পারল না অথবা দেখা গেলো যে সে রাত্রে ঘুমাইল ফজরের সলাট সাথে ধরতে পারল না টাইম পার হয়ে গেল তাহলে কি করবে যখনই তার ঘুম ভাঙবে তখনই সে সলাদটা আদায় করে নেবে এখানে তার উপরে কোনো কাফার আসবে না এটাই তার অর্থ শুধুও দর্শকবৃন্দ সময় হল একটু বিরতির বিরতির পরে ফিরে আসতেছি বাকি আলোচনায় ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ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 अत्याचार देख इे अदिकार आदेश आज सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दुपुर साढ़े बारोटांगे पीट टी बांगलाय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 ममिन आल्ला दया अर्जन करें बोझार गुरुपूर्ण अनुष्ठान कुरान कह आज रुन सम्प्रचार सकाल साढ़े छंग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 দেখুন প্রশ্ন করুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠানে বলছিলাম একজন মোমিন যদি ভুল ক্রমে কাউকে হত্যা করে ফেলে হত্যার বদলে হত্যা কিন্তু এই ক্ষেত্রে এই ভুলের কারণে উন্মতের প্রতি সহজ করা হয়েছে যে না তাকে হত্যার বদলে হত্যা করা যাবে না কিন্তু এই একজন জীবন যে হত্যা করেছে এর তাকে একটা মৌমিন মুক্ত করে দিতে হবে এবং তার দ্বত এই মুক্তিপণ এই যে জীবনটা হত্যা করেছে তার বিনিময়ে যে শরীয়তে দ্বত সাব্যস্ত করবে সেটুকু ওই নিহতের পরিবারকে পৌঁছে দিতে হবে এতে আল্লাহ রব্লা আয়ামিন এহসান করলেন দয়া করলেন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 কিন্তু তার চেতনা ছিল পড়ার এক্ষেত্রে যে যে ভুলে গেছে আল্লাহ রবুল্লাহ আলমিন তো সলাদকে তার উপরে ফরজ করেছেন কিতাব আম্মুথা বলছেন ইন্না সলাতে কেনা তা আলমেনা খিতাব আম্মা কৌথা আল্লাহ রবুল্লাহ আলমিন অক্তভিত্তিক তার উপরে সলাৎ ফরজ করেছেন কিন্তু অক্তের সীমা পার হয়ে গেল সে আদায় করতে পারল না বেমালুম ভুলেই গেছে তার স্মরণ নেই অতবা সে ঘুমিয়ে গেছে কী করে সে স্মরণ করবে এই অবস্থায় আল্লাহ রবুল্লা আলমিন তারই যে সময় অতিক্রম করা একজনও তাকে যে কুফুরির দরজা থেকে আল্লাহ মুক্ত করে দিয়েছেন শুধুমাত্র মহানবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লি সালামের উম্মত হওয়ার কারণে এজন্য আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রসৌল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সলাৎ ভুলে গেছে যখনই স্মরণ হবে তখনই সলাত তা আদায় করে নেবে যখনই স্মরণ হবে তখনই তার সলাপটা সে আদায় করে নেবে অর্থাৎ কেন যখন সে ভুলে গিয়েছিল ভুলটা আল্লাহ ক্ষমা করবেন কিন্তু স্মরণ হওয়ার পরে আর বিলম্ব করা যাবে না এই জন্য রসুল এই কারণে তার উপরে কোনো কাফার আসবে না শুধুমাত্র সেটাই আদায় তাকে করতে হবে এরপর রসুল্লাহ আলিয়াল্লাম কোরআনের আয়াতেরাউত করে বললেন তহার চোদ্দ নম্বর আয়ার তোমরা সলাাত আদায় করো আমার স্মরণের নিমিত্তে কাজেই যখন স্মরণ ছিল না সে সময়টি আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন কিন্তু যখন স্মরণ হয়ে গেল তখনই তার উপরে আবশ্যক হয়ে গেলো তাৎক্ষণিক আদায় করা বিলম্ব না করা এটা হলো এক নম্বর দিক দুই নম্বর হলো রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন মুসলিম শরীফের হাদিস মান আও কেউ যদি আমাদের সময়টা ভুলে গেছে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 এটাই তার অর্থ কিন্তু এই যে শিথিলতা এবং এই যে সহজিকীকরণ উম্মতের জন্য এটার কিন্তু ভুল ব্যাখ্যা করলে হবে না আপনি ইচ্ছা করে ঘুমিয়ে যাবেন আর বলবেন আমি ঘুমাই গেছিলাম আল্লাহ রব্বুল আলমিন অন্তর্যামে আপনি কি নামাজ পড়ার জন্য সলাতের জন্য উঠবেন সে প্রত্যয় নিয়ে ঘুমাই উঠতে পারেন নাই সে জন্য আল্লাহ রবুল আলমিন আপনাকে ক্ষমা করবেন যখনই স্মরণ হবে তখনই আপনার নামাজটা আদায় করে নেবেন কিন্তু আপনি যদি ঘুমান এমন অবস্থায় যে নামাজ পড়ার মানসিকতা আপনার নেই ঘুমেই আপনি পার করে দিচ্ছেন আর অজুহাত দিচ্ছেন যে ঘুমিয়ে গেছিলাম এই আপনার অজুহাত না সত্যি আপনি ঘুমিয়ে গেছিলেন আপনি নামাজ পড়ার মানসিকতা ছিল না ছিল না এর বিচারক আল্লাহ ও তাহলে বাহ্যিকভাবে মুসলিম বিচারপতি তিনি হয়তো বলবেন লোকটি ঘুমিয়ে গেছিল যখন তাহলে তার উপরে আর কোনো হকম নেই কিন্তু আপনি সত্যিকার অর্থেই ওইভাবে ঘুমাইছেন না সনাদকে ফাঁকি দেওয়ার জন্য ঘুমাইছেন এর বিচার আল্লাহ রবুল্লা আলমী করবেন সুতরাং বিষয়টি আপনার এবং আপনার রবের সাথে সম্পর্কযুক্ত বিষয় এখানে আপনি কোনো প্রকার প্রথারণার আশ্রয় নিতে পারবেন না কুফুরির বক্তব্য এক্ষেত্রে যদি কাউকে জবরদস্তি করা হয় এক র এই ব্যাপারে কারো তারা যদি কেউ কোনো প্রকার কুফুরের কাজ করিয়ে নিতে জবরদস্তি করে জোর করে প্রেসার ক্রিয়েট করে এটাই করতে হবে এই ক্ষেত্রে এই ব্যক্তির জন্য পথ কী সে যদি এই অন্না এটুকু না করে তাহলে ফল কি দাঁড়াবে ওরা তাকে মেরে ফেলবে আর মেরে ফেললে এই লোকটির কোনো লস নেই ক্ষতি নেই সে জান্নাতি হয়ে যাবে সে শহীদ হিসেবে গণ্য হবে রসল আল্লাহ সাল আলী ইসলাম বলছেন লুসিক্লা তুমি আল্লাহর সাথে শরিক করিও না ওয়েন কুতি হরিক তোমাকে যদি কেটে ফেলা হয় টুকরু টুকরু করে দেওয়া হয় অথবা তোমাকে যদি আগুনেও পুড়িয়ে ছাই করা হয় তবেও তুমি আল্লাহর সাথে শরীর করিও না আপনি এই কারণে যদি ত্যাগ স্বীকার করতে পারেন সবার এখতিয়ার করতে পারেন তাহলে আপনাকে যদি হত্যা করে ফেলে এর বিনিময়ে আপনি জান্নাত চলে যাবেন কিন্তু যদি কেউ না করল জবরদস্তিমূলক তার উপরে তার ইমান পরিপূর্ণ আছে কিন্তু সে সহ্য করতে পারে নাই এক্ষেত্রে তাকে যদি কেউ জোর করে কোনো কাজ করায় তাহলে তার বিধান কি সেখানে আল্লাহ রব আল বলছেন মন ক্যাফার্লাহি যে ব্যক্তি ইমান আনার পর কুফুরি করবে সে তো কুফুরিতেই নিমজ্জিত হয়ে যাবে ইলা মান উকরহা ওয়া কালবুহু মুطمئنুম বিল ঈমান কেবল মত ওইলুক কে কাফের বলা যাবে না জেলুক টিকে জবরদস্তি করে তার জবান দিয়ে কুফরের বাক্য বের করে নেওয়া হয়েছে অর্থাৎ সে তার অন্তর ঈমান দ্বারা পরিপূর্ণ ছিল ঈমান দ্বারা পরিপূর্ণ যদি থাকে আপনার দ্বারা যদি জবরদস্তিমূলক কুফরি বাক্য বের করে নেয় তাহলে এর জন্য আপনি ইসলাম থেকে আউট হবেন না এটাই ইসলাম আপনার জন্য সহজ করে দিয়েছে কিন্তু এই অন্যায় এবং এই অবিচারের বিরুদ্ধে কফর ও দিকের বিরুদ্ধে অবস্থান যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে সেটি হচ্ছে আপনার জন্য শাহাদতের মৃত্যু এর চেয়ে সৌভাগ্য আর কার হতে পারে এই হ্যারিসটি আমাদের জন্য অনেক ফিকি মাসালা ও মাসাইল নির্গত করে দেয় এক নম্বর হল কেউ যদি ভুলক্রমে এহারামের অবস্থায় সুগন্ধি ব্যবহার করে অথচ এহারামের অবস্থায় সুগন্ধি ব্যবহার করা মাহজোরাতুল এহারাম বা এহারামের অবস্থায় নিষিদ্ধ যাদের একটি অনুরূপভাবে পুরুষের জন্য সিলাই করা কাপড় পরিধান করা নিষিদ্ধ কাজের একটি এখন যদি কেউ করে ফেলে তাহলে এর জন্য কোনো কাফারা দিতে হবে না যেহেতু সে ফুল করে করে ফেলেছে এজন্য ইসলাম সহজ আপনাকে করে দিয়েছে অনুরূপভাবে রমাজানের শ্যাম পালন করছে পালন করতে গিয়ে সে ফুলকর্মী খেয়ে ফেলেছে পান করে ফেলেছে এই যে ভুলক্রমে খাওয়া এবং পান করা এটা ব্যাপারে রসুল সাল্লা আলিয়াসাল্লাম বলেছেন সেই জন্য তার খানাপিনা যখনই স্মরণ হবে তখনই বাদ দিয়ে দেবে এবং সেজন্য রোজা না ভাঙ্গে কেননা আল্লাহ তাকে খাইয়েছেন পান করিয়েছেন সুতরাং তা রোজা হয়ে যাবে অনেকেই আছেন ভুলক্রমে খেয়ে ফেলেছি যখন তাহলে খেয়েই ফেলি ভেঙে ফেলেছি যখন ভেঙেই ফেলি এটা বলা যাবে না বরং হাদিস যেখানে বলছে যে আপনাকে অবশ্যই যখনই স্মরণ হবে তখনই আপনি বিরত হয়ে যাবেন এটারই নাম হলো তা কোয়া বিরত হয়ে গেলেন খান্ত হয়ে গেলেন বাকি টাইমটা রোজা পালন করুন আপনার রোজা হয়ে যাবে কাজেই আপনি ভুল ক্রমে খেয়েছেন যেহেতু সুতরাং এর জন্য আল্লাহ আপনাকে দায়ী করবে না এই হাদিসটি যেটি আমরা আজকে জানতে পারলাম ইবনে হাব্বাস রজ্লাহ আহমা কর্তৃক বর্ণিত এই হাদিসের মাধ্যমে ইসলাম যে আমাদের জন্য কত সহজ করে দিয়েছে বিষয়গুলি সেগুলি আমাদের কাছে প্রথীয়মান হলো তাই আসুন আমরা মাস ও মাসাইদগুলি জেনে ইসলামকে ভালোভাবে উপলব্ধি করে আমরা ইসলামের সুশীতল ছায়াতলের সময় করি আখের মুক্তি নিশ্চিত করি আল্লাহ আমাদের সকলকে তো রাহমতুল্লাহ ও इसलाम, इसलाम प्रकृत अर्थे शांति कायम कर समाज गठन निर्देशना शांति इन अवदान সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম আজ রাত সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে জাকিরের আন্তরিক বার্তা পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম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 सब चे बि धर्म हम इसमाम पृथ्वी सब चीज़ करते लक्ष लक्ष मानुष के पृथ्वी इसलाम ग्रहण करते बाध्य कर तरब इी शांति तरबी तरबारी सत्य एवं ज्ञान जाते आनव जर सकल समस्या समाधान पृथ्वी समाधि